উরওয়াহ বাড়ি কি রদিলাহত আলান হতে বর্ণিত নাবী সাল্লাল্লু আলয় সালাম বলেছেন ঘোড়ার কপালের কেশগুচ্ছে কল্যাণ রয়েছে কেয়ামত পর্যন্ত অর্থাৎ আখিরাতের পুরস্কার এবং গণিমতের মাল